আসসালামাইকুমতার আল্লাহ সব তাল মানব জাতির পথ প্রদর্শনের জন্য হদায়তের জন্য আলোক বর্তিকা রূপে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন আর এই আল কোরআন হচ্ছে সমস্ত জ্ঞানের আলোচনায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যারা আমাদের সঙ্গে পৃথটিভির এই আলোচনায় অংশ নিচ্ছেন আমাদের আলোচনার মূল বিষয়টি হচ্ছে আধুনিক সভ্যতা মডার্ন সিভিলাইজেশন আর এই আধুনিক সভ্যতার স্রোত ধারায় আমরা মুসলিম যুবকেরা মুসলিম যুবা মহিলাগণ আমরা কিভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছি এই বিষয়টির উপর একটি আত্মজিজামূলক আলোচনা শ্রোতা বৃন্দ আজকে আমরা যে পিস টিভির মাধ্যমে আপনাদের সামনে এই আলোচনা পেশ করছি এই পিস টিভি নেটওয়ার্কের সত্তাধিকারী ডক্টর জাকির নায়েক তিনি মেডিকেল সায়েন্স উপরে পড়াশোনা করেছেন স্কুল বেজ তিনি শিক্ষা গ্রহণ করেছেন আমরা যতটুকু জেনেছি তার পরিবার তাকে আধুনিক শিক্ষায় শিক্ষিত একজন আধুনিক বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবেই তাকে দেখতে চেয়েছিলেন অদম্য বাসনা আগ্রহ ইচ্ছা শক্তি জানার মানসিকতা একদিন কোরআনকে হাতে নিলেন কোরআনের বিভিন্ন বিষয়গুলোকে দেখে তিনি এক পর্যায়ে স্তম্ভিত হলেন আরে এত এক চমৎকার বিজ্ঞান গ্রন্থ এখানে তো আমার মেডিকেল সায়েন্সের অনেক বিষয় আলোচিত হয়েছে মানব সৃষ্টি এর প্রতিটি ধাপ্রায়োলজি এনাটমি ফিজিওলজি এভরিথিং তারপর এই আগ্রহ একটি তীব্র আগ্রহে পরিণত হয় তিনি নিজে অধ্যয়ন শুরু করেন আলহামদুলিল্লাহ আজকে আপনারা দেখছেন যুবক ভাইরা একটি মানুষ কি করে গোটা পৃথিবীর একটি নেতিবাচক যারা এক সময় মনে করত যে আল কোরআন এটা একটি শুধুমাত্র ধর্মীয় বুক এখানে কিছু ধর্মীয় অনুশাসনের কথা মুসলমানদের জন্য যেগুলো তারা নামাজ পড়বে তারা তাদের ডেইলি প্রেয়ার কিভাবে করবে তারা কিভাবে এটা ডক্টর জাকির নায়ক করতে পেরেছেন আল্লাহ তাকে হ্যাঁ তৈবা দান করুন আমি আল্লাহ তারকে আরো বলার শক্তি এই দাওয়াতি শক্তি যেন বাড়িয়ে দেন আপনারা তার আলোচনায় শুনেছেন যে তিনি এই শরীরের ডাক্তার তার পরিবার বাবা মা তাকে শরীরের ডাক্তার বানাতে চেয়েছিলেন আর এই পড়ে তিনি হয়ে গেছেন মানুষের মনের ডাক্তার মন আক্রান্ত হয়। হয়। বেধিগ্রস্ত শরীরের কোনো অংশ পচে গেলে সিনোমাতে আক্রান্ত হলে ওটাকে কেটে ফেলে দেওয়া যায় হার্টের ভিতরে ব্লকেজ দেখা দিলে তাকে বাইপাস করে আবার চালু করে দেওয়া যায় কিডনি যদি ফেইল হয় তাহলে সেখানে রিপ্লেসমেন্ট করা যায় দেহের অঙ্গ প্রত্যঙ্গ চেঞ্জ করা যায় কিন্তু মন যদি আত্মা যদি হয়ে যায় কুলুষিত এইগুলো দিয়ে তাকে তো কেটে ফেলা যায় না আর তার ট্রিটমেন্টের বড় প্রয়োজন আর সেই চিকিৎসা হল মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ বলছেন হুয়া শিফা উল্লিন এটা মানুষের জন্য শিফা মেডিসিন। আমি যে কথাটি বলতে চাচ্ছি ইসলামী শিক্ষা কোরআনের শিক্ষা যে সম্পর্কে আমাদের অজ্ঞতা আমরা আমাদের বাচ্চাটিকে কোরআনের শিক্ষা দেওয়ার ব্যাপারে আগ্রহী না। অথবা আমাদের ভিতরে আর একটি অত্যন্ত আমরা বলবো নেরু প্রকারের চিন্তা আমাদের ভিতরে তৈরি হয়ে আছে সেটি হলো ইসলামী শিক্ষাটা হচ্ছে মকত্রিক শিক্ষা ইসলামী শিক্ষা মানে আমার ছেলেকে তো আমি মাদ্রাসাতেও পড়িয়েছি আমার ছেলেকে তো আমি কোরআন পড়িয়েছি এই কি কোরআন পড়ানোর শুধুমাত্র এতটুকু পর্যায়ে হ্যাঁ সম্মানিত সুদীপৃন্দ আজকে কোরআনের উপরে বিশ্ববিদ্যালয়ে আল কোরআন ডিপার্টমেন্ট তৈরি হয়েছে বিভিন্ন হাদিস এবং আসার ভিত্তিতে কোরআনকে ব্যাখ্যা করে তিনি আরেকটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এগুলো এক একটি এক ভলিউমে নয় কোনো কোনোটি দশ পাঁচ তিরিশ আঠাশ খন্ডে পড়ে। আপনি হয়তো প্রশ্ন করবেন আমি কোরআন পড়ব আমি তাপসির পড়তে যাবো কেন হ্যাঁ উচ্চতর কোরআনের ভাব হৃদয় অঙ্গম করার জন্য এই তাফসির অধ্যায়ন প্রয়োজন তবে কোরআনের মৌলিক আবেদন উপলব্ধি করার জন্য কোরআন সহজ ভাষায় অবতীর্ণ সাধারণ মানুষের বোধগম্য আল্লাহ সাবলীল ভাষা প্রদান করেছেন। একজন সাধারণ সহজে উপলব্ধি করতে পারেন আবার ওই একই আয়াত একই দৃষ্টান্ত একজন জ্ঞানীর জন্য হয় এক চমৎকার গবেষণার উৎস অথবা গবেষণার ক্ষেত্র এটি কোরআনের একটি চিরন্তন বৈশিষ্ট্য আমরা যে আলোচনাটি বলছিলাম সেটি হলো শিক্ষা মাদ্রাসা শিক্ষা ইসলামী শিক্ষা সম্মানিত যুবক ভাইরা, ইসলামী শিক্ষা গ্রহণ করা এবং ইসলামী শিক্ষা থেকে দূরে সরিয়ে রাখা এর ফলাফল আমরা কি পাচ্ছি এই শিক্ষা শিক্ষিতগণ শান্তিপ্রিয় এবং তারা সমাজে পরিবারে শান্তি প্রতিষ্ঠার জন্য সদা সচেষ্ট সম্মানিত দর্শক শ্রোতা মাদ্রাসা শিক্ষা তথা কোরআনের শিক্ষা মানুষকে আলোকিত করে মানুষকে মানব সম্পদে পরিণত করে আর এই শিক্ষার দিকে আমাদের ধাবিত হওয়া প্রয়োজন আমরা এই প্রয়োজনীয়তাটিকে আমাদের সামনের পর্বে আরো বিস্তারিত উপস্থাপন করার চেষ্টা করব যা আয়াত্রী পড়েছিলাম যারা এলিম শিক্ষা করে যারা আলেম হয় এবং যারা ইলিম শিক্ষা করে না বা যারা এলেম অর্জন করে না এ দুটো দল আল্লাহ বলছেন কখনোই সমান হতে পারে না আল্লাহ আমাদেরকে আলিম হওয়ার কোরআনের সম্মানিত আল্লাহ কি শুধু মুসলমানদের স্রষ্টা অবশ্যই না অন্যান্য জাতিদেরকে কে সৃষ্টি করেছেন জবাব আল্লাহ অন্যান্য জাতিদেরকে লালন পালন করছেন কে আল্লাহ পৃথিবীতে মুসলিম ছাড়া আরো অসংখ্য জাতি রয়েছেন সুপ্রসিদ্ধ ধর্মগুলোর অনুসারী যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কালচার প্রচলিত আছে এত ধর্ম এত বর্ণ এত ভাষার এত মানুষ এদের রব কে যিনি আমাদের রব আল্লাহ। এদের খাওয়া এদের জীবন জীবন উপকরণ খাদ্য বস্তু কে দিচ্ছেন আল্লাহ কার জমিনের উপরে সবাই বসবাস করছে। আল্লাহ কিরণ কারণ না গোটা পৃথিবীর মানুষের জন্য গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ আল্লা ফিল আর যে জামিয়া সম্মানিত সুতিবৃন্দ একই পৃথিবীতে একই মাটির উপরে আমরা ভিন্ন বিশ্বাসের ভিন্ন আদর্শের ভিন্ন মূল্যবোধের আমরা যারা রয়েছি পৃথিবীকে আমরা শান্তিময় করতে চাইলে আমাদের পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া একান্ত প্রয়োজন এবং এই শ্রদ্ধা ও আন্তরিকতা দিয়েই কোরআনের দাওয়াত তাদের কাছে পৌঁছে দেওয়া এভাবে যে এই মহাগ্রন্থ আল কোরআন শুধু মুসলমানদের জন্য নয় গোটা বিশ্বের সকলের জন্য এখান থেকে তুমিও জ্ঞান আহরণ করতে পারো এখানে এসেছে তুমি এই কোরআন দিয়ে তোমার স্রষ্টাকে তুমি যাকে বিশ্বাস করো তাকে যাচাই কর এই যে শান্তির প্রক্রিয়া প্রয়াস এই শিক্ষা আজ গোটা বিশ্বের কাছে উপস্থাপন করছে ইসলাম আর ইসলামী শিক্ষায় একজন আজ আপনি আপনার চিন্তাটিকে পালটাতে পারেন আপনি এভাবে সিদ্ধান্ত নিতে পারেন আমার ছেলেটিকে আমি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে প্রদান করব আপনি হয়তো বলবেন আমি পরিবেশগত দিক থেকে বিভিন্ন বেশ কিছু মান সম্পন্ন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে আমরা আলোচনাটিকে সামনে এগিয়ে নিয়ে যাবো এত বিরতি নিতে হচ্ছে বিরতির পর আবার আমরা আলোচনায় ফিরে আসবো ইনশাল ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি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 धारण उदाहरण आज रत दस टे पुन सम्प्रचार सकाल साढ़े आठ टेल देस टी द्विधा द्व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 शुक्रवार नकाल स्टूडेंट ऑफ इलामिक इंटरनैशनल स्कूल वरम व -I i'm so blessed to be with them m-u-s-l-i-m i'm so blessed to be with সামান্য বিরতির পর আমরা আবার আলোচনায় ফিরে এসেছি আমরা আলোচনার আগে আপনাদেরকে ঠিক বিষয়টি পরিষ্কার করার জন্য ডাক্তার জাকির নায়েকের উদাহরণ আমি টেনে এনেছিলাম যে একজন ব্যক্তি কোরআনের শিক্ষা গ্রহণ করে স্বপ্রনোদিত হয়ে তিনি একজন মুসলিম একজন একজন ভালো মুসলিম ইতিবাচক চিন্তাশীল মুসলিম বিশ্বময় শান্তি প্রতিষ্ঠার একজন স্বপ্নদ্রষ্টা মুসলিম আমি তাকে ওয়েলকাম করি স্বাগত জানাই মোবারকবাদ জানাই অশান্ত পৃথিবীতে পিস প্রোগ্রামের মাধ্যমে যে শান্তির প্রয়াস আমার কোরআনের আবেদন শুধু মুসলমানদের জন্য একক সম্পদ না আল্লাহ কি শুধু মুসলমানদের স্রষ্টা অবশ্যই না অন্যান্য জাতিদেরকে কে সৃষ্টি করেছেন জবাব আল্লাহ অন্যান্য জাতিদেরকে লালন পালন করছেন কে আল্লাহ পৃথিবীতে মুসলিম ছাড়া রয়েছে ধর্মগুলোর অনুসারী যারা হিন্দু খ্রিস্টান, ইহুদি, জোরথরস শিখ কনফুসিয়াস কয়টা ধর্মের নাম জানি উপজাতীয়দের ভিতরে কত রকমের আচরণ ধর্মীয় কালচার প্রচলিত আছে এত ধর্ম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 ও আন্তরিকতা দিয়ে কোরআনের দাওয়াত তাদের কাছে পৌঁছে দেওয়া এভাবে আছে এখানে ওয়াহদাহুল্লাহ শারিক আল্লাহর তার নিজের সত্তা সম্পর্কে একটি পূর্ণাঙ্গ কমপ্লিট সঠিক অথেন্টিক আলোচনা এসেছে তুমি এই কোরআন দিয়ে তোমার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 আপনি এভাবে সিদ্ধান্ত নিতে পারেন আমার ছেলেটিকে আমি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে প্রদান করব। আপনি হয়তো বলবেন আমি পরিবেশগত দিক থেকে বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো পরিচিত আমি এদের উপরে আস্থাশীল হতে পাচ্ছি না আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে সন্ধান দিতে পারি সারা পৃথিবীতে বেশ কিছু মান সম্পন্ন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে আপনারা পিস টিভির মাধ্যমে ওয়ান্ডারফুল চিল্ড্রেন আমাদের আশ্চর্য শিশুদের প্রোগ্রাম দেখে থাকেন ডক্টর জাকির নায়েকের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মানের এই শিক্ষা প্রতিষ্ঠানটি ইতিমধ্যে সারা বিশ্বের ইসলামী শিক্ষা গ্রহণকারী ইসলামী শিক্ষায় শিক্ষিত করার জন্য নিজেদের শিশুদের অভিভাবকদেরকে যথেষ্ট আগ্রহী করে তুলেছে শিক্ষার গুণগত মান আধুনিক শিক্ষা উপকরণের ব্যবহার ইংরেজি ভাষার চর্চা আরবি ভাষার চর্চা এই দুটো ভাষাকে কমিউনিকেটিভ প্রাতিক জীবনে ব্যবহার করার নিয়মিত চর্চা সহ হাদিস মুখস্থ করণ এই ধরনের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে আপনাকে খুঁজে নিতে হবে এগুলো এক দ্বিতীয়ত সরকার কর্তৃক নিয়ন্ত্রিত মাদ্রাসা বোর্ড কর্তৃক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালিত শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে যে মাদ্রাসাগুলো পরিচালিত যেগুলো আলিয়া মাদ্রাসা আলিয়া মাদ্রাসা একথা আমি বলবো না সবগুলো আলিয়া মাদ্রাসা শিক্ষার গুণগত মান একই রকম হতে পারে অবস্থানগত কারণে কিছুটা তবে এই মাদ্রাসাগুলোর ভিতরে বেশ কিছু সুপ্রতিষ্ঠিত এবং সুপরিচিত প্রতিষ্ঠান রয়েছে যেই প্রতিষ্ঠানগুলো থেকে যেসব ছেলে অথবা মেয়ে পাস করছে এ প্লাস নিয়ে তারা বিভিন্ন গবেষণামূলক উচ্চতর প্রতিষ্ঠানে স্পেশালাইজড ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ লাভ করছে সুতরাং মাদ্রাসার শিক্ষা আজ আর শুধু ক্ষুদ্র পরিসরে আবদ্ধ নয় তবে একথা সত্য কেউ যদি ভালো আলেম হতে চায় কোরআন এবং হাদিসের আরবি ভাষায় ফিকা এবং অসুল শাস্ত্রে তাফসির এবং হাদিসের যাচাই বাছাইকরণ আসমাউর রেজাল শাস্ত্রে অথবা অসুল উত্তফসির ওয়া উলুম তাফসিরের বিষয়ে যদি কাউকে বিজ্ঞতা অভিজ্ঞতা অর্জন করতে হয় অবশ্যই এই বিষয়ে স্পেশালিস্ট হতে হলে তাকে এখানে সময় বেশি দিতে হবে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানও যথেষ্ট পরিমাণ আমাদের দেশে রয়েছে এবং সেখান থেকে গবেষক তৈরি হচ্ছে তারা বেরিয়ে আসছে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করে বলতে পারি আমরা কোরআনের উপর পড়াশোনা করেছি আল কোরআন ডিপার্টমেন্ট থেকেই আজ আল্লাপাক সমাজে এবং রাষ্ট্রে আমাদেরকে কিছু কন্ট্রিবিউট করার যোগ্যতা অথবা তৌফিক দান করছেন আমরা মানব সম্বত উন্নয়নের জন্য মানুষকে উদ্বুদ্ধ করে আমাদের যুব সমাজকে অনুপ্রাণিত করে পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা তাদেরকে উৎসাহিত করতে পারছি এই জন্য আল্লাহ সুবাহ দরবারে শুক্রিয়া আদায় করি সম্মানিত যুবক ভাই বোনেরা প্রসঙ্গটা ছিল আপনাদেরকে নিয়ে আধুনিক সভ্যতা এবং এই সভ্যতার চলমান গতিধারায়, একজন যুবক এবং যুবতী হিসাবে আপনি কি অবদান রাখতে পারেন আপনি কিভাবে যেতে পারেন এই ছিল আমাদের আলোচনার মূল বিষয়। আমরা আপনাদের বিষয়টি আলোচনা করতে গিয়ে গোটা মহাদেশের ইসলামী শিক্ষার যে প্রাণ কেন্দ্রগুলো কোরআনের শিক্ষার যে ইনস্টিটিউশন যে প্রতিষ্ঠানগুলো এই প্রতিষ্ঠানগুলোকে আমরা প্রসঙ্গক্রমে নিয়ে এসেছি আপনারা অনেক সময় প্রশ্ন করেন জানতে চান আমাদের ছেলেটিকে আমরা কোথায় পড়তে দেব এই হলো তা না। আপনি দেশের বাইরে চিন্তা করতে পারেন মালয়েশিয়ায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় একটি চমৎকার উন্নত মননশীল আধুনিক সাইন্টিফিক এবং যথাযথ কোয়ালিটি সম্পন্ন একটি ভালোমানের শিক্ষা প্রতিষ্ঠান আপনি মিশরের আল আজহারের নাম শুনেছেন বিশ্বের সেরা সর্ববৃহৎ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে মক্কা এবং মদিনায় মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীর মুসলিম যুবকদের জ্ঞান আহরণের এবং প্রকৃত সঠিক প্রতিষ্ঠান হিসাবে ইতিমধ্যে মদিনা এলমের বাগান এটা তারা প্রমাণ করেছেন আমাদের বোনদের জন্য মদিনা কিং সৌদ ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ তৈরি হয়েছে রিয়াদ ইউনিভার্সিটিতে সারা বিশ্বের ইসলামী শিক্ষায় শিক্ষিত শিক্ষকদের উন্নত প্রশিক্ষণের সেখানে সুযোগ আছে আমার সম্মানিত যুবক ভাইরা আপনারা যারা মাদ্রাসা থেকে বাজিল করেছেন, অথবা মাদ্রাসা শিক্ষকতা আছেন আপনারা এইসব প্রতিষ্ঠানে যোগাযোগ করে আপনারা সেখানে সুযোগ গ্রহণ করতে পারেন আপনাদের শিশুদেরকে উন্নত শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে যুক্ত করতে পারেন ইনশাল আমরা দৃঢ়তার সঙ্গে বলবো আপনার সন্তান যদি মাদ্রাসা থেকে ইসলামিক ইনস্টিটিউশন থেকে ইসলামিক প্রতিষ্ঠান থেকে ইসলামিক স্কুল থেকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়ে বেরিয়ে আসে আপনাকে কখনো সে কাঁদাবে না হয়তো কথাগুলো এক পেশে হয়ে যাচ্ছে অনেকে আপত্তি করে বলবেন আধুনিক শিক্ষায় যারা শিক্ষিত হয় তারা কি বাপ কাঁদায় না আমি সেটা বলবো না সেটা অনেক বড়ো বিস্তৃত তবে আমি আমার ইসলামী শিক্ষায় মৌল্যবোধে পরিচালিত হওয়ার জন্য আমি অনুপ্রাণিত করছি যারা এই শিক্ষা গ্রহণ করে তারা বাবা মায়ের পাশে শেষ দিন পর্যন্ত এই কোরআনের শিক্ষাকে বুকে ধারণ করে শ্রদ্ধায় ভালোবাসায় পাশে থাকে এটি তো আমরা চাই নাকি ভিন্ন কিছু আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন এই প্রত্যাশায় আমাদের এই পর্বের আলোচনা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম ورحمة الله وبركاته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 बारे -E इमेल कर যারা ভুলে গেছে আল্লাহর বিধান না তুলে পৌঁছাবে বান্দাকে আল্লাহর নিকটে আসুন দেখুন ইমানের মর্ম কথা দেখুন ইমানের খুঁটি সমূহ আজ সন্ধ্যা পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়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 क्यों इसलम दिए भलो आचरण जोर बोझार जन्म देख चरित्र गठने इसलम कल रे आठ टेब सम्प्रचार सकाल सारे देशे पीस टी बांगल्